কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র শুরু হয়ে গেছে এবার আপনি মির্জি তাহলে বইমেলার হিস্ট্রি বলবে নাকি ওয়েল মেলা নয় তবে বইয়ের হিস্ট্রি বিশেষ করে বাংলা বইয়ের হিস্ট্রি তো বেশি ইন্টারেস্টিং যেমন ধরুন প্রথম ছাপা বাংলা খবরের কাগজের নাম কি জানেন সমাচার দর্পণ থেকে বেরত শামপুর এবং বার করতেন সেই বিখ্যাত শ্রীরামপুর ট্রায়ো তিনজন পাদ্রী তাদের মধ্যে দুজন উইলিয়ম ক্যারি আর উইলিয়াম ওয়ার্ড ক্যারি সাহেবের মুন্সি নাম শুনেছেন তো সেটা কিন্তু এই ক্যারি কিন্তু শ্রীরামপুরের সঙ্গে কলকাতার কি সম্পর্ক কলকাতায় চলে আসেন বসবাস শুরু করেন শ্যামবাজারে ওকে আপনি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মিত্র ক্যাফের এগোচ্ছেন ভূপেন বসফের উল্টো আপনার ডান দিকে একটি রাস্তা বৃন্দাবন পাল লেন বৃন্দাবন পাল লেনে ঢুকে একটু এগিয়ে বাঁদিকে যে প্রথম গলিটা আপনি পাচ্ছেন সেটার পুরনো নাম কাঁটা পুকুর বাই লেন এবং এখানেই থাকতেন নগেন্দ্রনাথ বসু জন্ম ছয়ই জুলাই আঠেরোশো অত্যন্ত মেধাবী ছাত্র খুব কম বয়স থেকেই গল্প কবিতা এসব লিখতেন এবং দুটি মাসিক পত্রিকা এডিট করতেন শব্দের মহাকোষ বলে একটি ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি যখন প্ল্যান করা হয় নগেন্দ্রনাথ সেটি এডিট করার দায়িত্ব নেন এবং তখন তার বয়স ছিল মাত্র আঠেরো বছর তবে এ তো সবে শুরু তারপর এশিয়াটিক সোসাইটির দিনে তো কাজে মনোযোগিডিয়া উইকিপিডিয়া জানেন তো জুড়ে উইকিপিডিয়ার হাজার হাজার ইউজাররা এডিট করে এই ওয়েবসাইটটি দাঁড় করিয়েছেন এবার কল্পনা করুন একটা গোটা এনসাইক্লোপিডিয়া এডিট করছেন একজন মানুষ বাংলা বিশ্বকোষের কাজ শুরু করেন রঙ্গলাল এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় প্রথম ভলিউম বেরোয় আঠেরোশো তে তার তিন বছর পরে মাত্র বাইশ বছর বয়সে বিশ্বকোষের দায়িত্ব নেন নগেন্দ্রনাথ বসু এবং আগামী ২২ বছর রাত দিন এক করে খেটে বার করেন বাংলা বিশ্বকোষের বাইশ ভলিউম কাজ শেষ হয় ইন 1911। চার ভলিউম এর পরেই থেমে যায় সতেরোই মার্চ ১৯১৫ সালে এক অসামান্য বাঙালির অসামান্য কাজকে সম্মান জানাতে ক্যালকাটা কর্পোরেশন কাটাপুকুর পুকুর নাম বদলে করে দেয় বিশ্বকোশ লেন সেই নাম এখনও অপরিবর্তিত এবং বিশ্বকোষ লেনে এখনো রয়েছে নগেন্দ্রনাথ বসুর বাড়ি যেখানে এখন থাকেন তার নাতি শম্ভুনাথ বসু এবং তার পরিবার বইয়ের নামে রাস্তার নামকরণে পৃথিবীতে প্রথম উদাহরণ বোধ হয় বিশ্বকোষ লেনী যদিও সেটা কলকাতার একমাত্র এমন রাস্তা নয় যার নামকরণ হয়েছে বই থেকে হাজরা ল্যান্ডরাউন্ড ক্রসিং এর কাছে রয়েছে স্বর্ণলতা স্ট্রিট যার নামকরণ হয়েছে তারকনাথ গাঙ্গুলির নভেল স্বর্ণলতা থেকে चोकता शुद्म मिर्ची लग इन कर रेडियो मिर्ची अथवा मैं दीपे फेसबुक पेजे फेसबुक डॉट कॉम स्लैश मिर्ची दीप